98.3 98.3 दन सत्यजित रेखा फेलुदार रहस्य बार कांड केदारनाथे सत्यजित रचित्र बांगलाहिते बांगला एक बिराट व्यक्तित्व चलचित्रमरिस्टर लाइफमें शु तारिणी खुड़र मत एक असाधारण सब चरित्र बैर पताए फलुदार प्रथम आबिर्भव उन्नीसश पैषट्टी साले फेलुदार गोन्दागिर गल्पे एरपर बादशाही आंगटी সোনার কেল্লা গ্যাংটকে গণ্ডগোল জয়বাবা ফেলুনাথ গোরস্থানে সাবধান ও ছিন্ন মস্তার অভিশাপের মতো বেশ কিছু ফেলুদা রহস্য উপন্যাস ও ছোট গল্প প্রকাশিত হয় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এবার কাণ্ড কেদারনাথে প্রথম প্রকাশিত হয় শারদীয়া দেশ পত্রিকায় উনিশশো প্রধান চরিত্রে ফেলুদা তোপসে এবং ভেলুদার ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী তোপসের চরিত্রে সমক জটায়ুর ভূমিকায় জগন্নাথ বসু গল্পের সূত্রধার আমি মেয়ের শুরু হচ্ছে এবার কাণ্ড কেদারনাথে কি ভাবছেন ভেলুবাবু প্রশ্নটা করলেন রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু আমরা তিনজনে রবিবারের সকালে আমাদের বালিগঞ্জের বৈঠকখানায় বসে আছি লালমোহনবাবু যথারীতি তার গড় বাড়ি থেকে চলে এসছেন গল্প জন্য কিছুক্ষণ হলো এক পশলা বৃষ্টি হয়ে গেছে কিন্তু এখন গনগণের রোদ রবিবার লোডশেডিং নেই বলে আমাদের পাখাটা খুব দাপটের সঙ্গে ঘুরছে ভাবছি আপনার সদ্য প্রকাশিত উপন্যাসটার কথা পয়লা বৈশাখ জটায়ুর অতলান্তিক আতঙ্ক বেরিয়েছে আর আজ পাঁচই বৈশাখের মধ্যেই তার নাকি সাড়ে চার হাজার কপি বিক্রি হয়ে গেছে লালমোহনবাবু বললেন যে আপনার মতো লোকের ভাবনার খোলা ছিল তা তো জানতুম না ঠিক সেরকম আপনার গল্প যতই গাঁজাখড়ি হোক না কেন সেরে মশলা আর পরিপাকের জোরে শুধু যে উতরে যায় তা নয় রীতিমতো উপাদেও হয় লালমোহনবাবু গদ গদ ভাব করে কিছু বলার আগেই ফেলুদা বলল তাই ভাবছিলাম যে আপনার পূর্বপুরুষদের মধ্যে কোনো গল্প লিখিয়ে ছিলেন কিনা সত্যি বলতে কি আমরা বাবুর পূর্বপুরুষদের সম্বন্ধে প্রায় কিছুই জানি না উনি বিয়ে করেননি এবং ওর মা বাবা আগেই মারা গেছেন সেটা জানি কিন্তু তার বেশি উনিও বলেননি আর আমরাও কিছু জিজ্ঞেস করিনি বাবু বললেন পাঁচ সাত পুরুষ আগের কথা তো বিশেষ জানা যায় না তাদের মধ্যে হয়তো কোনো কথক ঠাকুর ঠাকুর থেকে থাকতে পারেন তবে গত তিনটে জেনারেশনের মধ্যে ছিল না সেটা আপনার বলতে পারি আপনার বাবার আর ভাই ছিল না থ্রি ব্রাদার্স উনি ছিলেন মির্লো যেটা মোহিনী মোহন হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন ছেলেবেলায় আরনিকা রাস্টক্স বেলেরোনা পালসি ডিলে যে কত খেয়েছি মোটাই তার কোনো ইয়েত্যা নেই গ্রেট গ্র্যান্ড ফাদার ললিত মোহন ছিলেন পেপার মার্চেন্ট এলএম গাঙ্গুলিয়ান দোকান এই তো সেদিনের বেঁচে ছিলেন ফিফটি টুতে চলে গেলেন তারপর যা হয় আর কি এলএম গাঙ্গুলিয়ান নামটা ব্যবহার হয়েছিল কিছুদিন কিন্তু মালিক বদল হয়ে গিয়েছিল আপনার ছোট কাকা খুলনা অ্যাসিস্ট্যান্ট কমিশনার টনবুল সাহেবকে গুলি মেরে তার থুদি উড়িয়ে দেন তারপর তারপর হাওয়া বেপাতা পুলিশ ধরতে পারেনি ছোট আমার ধারণা আমার মশাই ওই যে অ্যাডভেঞ্চার প্রীতিটা দেখছেন না ওটা ছোট কাকার কাছ থেকে পাওয়া উনি আর আসেননি এসছিলেন তো একবার মাত্র স্বাধীনতার পর ফর্টি নাইনে তখন আমি থার্ড ক্লাসে পড়ি সেই প্রথম আর শেষ দেখা ছোট কাকার সঙ্গে তবে যাকে দেখলাম তিনি সেই অগ্নিযুগের ছোটো কাকা দুর্গামোহন গাঙ্গুলি নন কমপ্লিট চেঞ্জ কোথায় সন্ত্রাস কোথায় পিস্তল একেবারে পুরুষ সাত ছিলেন তারপর চলে যান কোথায় যদ্দূর মনে পড়ে কোন জঙ্গলে কাঠের ব্যবসা করতে যান। বিয়ে করেননি না কিন্তু আপনার আপন বা জ্যাক ভাই বোন আছে নিশ্চয় আপন মনে একটি আছেন তো দিদি স্বামী তার রেলওয়েতে চাকরি করেন ধানবাদে পৌঁছেন যাটা ছেলে নেই তিন মেয়ে তিনজনের স্বামী ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে। বিজয়া দশমীতে একটি করে বাস আসলে কিছু নয় ফেলু পোস্কার দেখুন না আপনারা তপসের সঙ্গে আমার এই ইয়ে মানে তার সঙ্গে কি ব্লাড রিলেশনের কোন বাবুর কথা থামাতে হলো কারণ দরজায় টোকা পড়েছে এটা যাকে বলে প্রত্যাশিত কারণ টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল সাড়ে নটার জন্য এখন বেজেছে নটা তেত্রিশ ভদ্রলোকের নামটা জানা ছিল টেলিফোনে উমাশঙ্কর পুরি। এবার চেহারাটা দেখা গেল মাঝারি হাইট দোহারা গড়ন পরনে ঘি রঙের হ্যান্ডলুমের স্যুট দাড়িগ কামানো মাথার চুল কাঁচাপাকা মেশানো ডান দিকে সিঁথি এই শেষের ব্যাপারটা দেখলেই আমার কেন জানি অস্বাস্থি হয় মনে হয় মুক্তা যেন আয়নায় দেখছি পুরুষদের মধ্যে শতকরা একজনের বেশি ডান দিকে স্মৃতি করে সন্দেহ যদিও কারণটা জিজ্ঞেস করলে বলতে পারবো না খুব করে চলে আসতে হচ্ছে। আলাপ পর্বের পর ভদ্রলোক চেয়ারে বসতেই ফেলুদা মন্তব্য করল কিন্তু সেটা আপনি জানলেন কি করে আপনার বাহাতের হাতের স্বপ্ন পরিষ্কার করে ক্লিপ দিয়ে কাটা এবার বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি মিস্টার পুরি গম্ভীর হয়ে নিজেকে সংযত করে নিলেন তারপর বললেন মিটার আ। আমি থাকি ভারতবর্ষের আরেক প্রান্তে আপনার নাম আমি শুনেছি রাজার কাছ থেকে। শুধু নাম নয় শুনেছি। তো আপনার কাছে এসেছি আমি সেই কারণে আমি গর্ব বোধ করছি এখন কোথাও হচ্ছে কি মিস্টার পুরী থামলেন তার মধ্যে একটা ইতস্তত ভাব লক্ষ্য করছিলাম তিনি আবার বললেন ব্যাপারটা হচ্ছে কি একটা দুর্ঘটনা ঘটতে পারে সেটা যাতে না ঘটে তো আপনার হেল্প চাইছি সেটা পাওয়া যাবে কি আপনি কি ঘটনা বা কথা একটু বিরতি পড়ল তারপর মিস্টার পুরি একটা বিস্কিট তুলে নিয়ে বললেন আপনি রূপনারায়ণগড়েটের নাম শুনেছেন নামটা চেনা চেনা লাগছে उत्तर प्रदेश हाँ ठीक बोले उमाशंकर पूरी तो अलीगढ़ नई किलोमीटर वेस्टे जख कार कथा जाता आज थी साल पैले तक राजा छंद्रदेव सिंह और अभी स्टेट मैनेजार इंडिया इंडिपेन्डेंट हो गोब नेटेटर ओपर ततटा चाप पड़े नी রাজারা রাজাই ছিলেন তখনও দেওয়ার বছরের মতো চেহারা পোলো খেলেন একটি অসুখ তাকে মাঝে মধ্যে ডিস্টার্ব করতো কিন্তু সেটা যে হঠাৎ এমন টাইপের হবে সেটা কেউ স্বপ্নেও ভাবেনি আর ছিল হাঁপানি मिस्टर इंसान दो दिन कुछ तीसरा दिन फिर आगे मत अवस्था तो समय खबर एलो हरिद्वार এক জেন্টেলম্যান থাকেন নাম ভবানী উপাধ্যায় তিনি এই হাপানির দাবাই জানেন অনেক পেশেন্ট তাঁর দাবাই কমপ্লিট কি আমি নিজেই চলে গেলাম হরদ্বার অ্যাড্রেস জানা ছিল না জেন্টেলম্যানের কিন্তু খুঁজে পেতে অসুবিধে হলো না কারণ ওকে সবাই চেনে সাদা সিধা ইনসান ছোট একটা বাড়িতে থাকেন আমাকে খুব খাতির করে ও टपटपोर बसाल सबाइस मेडिसिने का ना दिल्ली एक हो पैसा निबना बोलने विश्वास कर मिस्टर मिटर दस दिन ना, ना। सात दिन ना तीन दिन राज्य प्राय मरे गीवन दान कर दाम हल कि पचास रुपया राजा चंद्रदेव मानुषाना एक भाषा खाम खेल इसके अलावा उनार दुखो, उनार आनंद गुस्सा दया माया सब ही कमन मैंने बेस पचास रुपये बदले उन्नी उपाध्याय के जेटा दीलेन सेटा होलो जुवेल वाला सोने का बाल गोपाल असल में एक पेंडेंट बा लम्बा हो अपन तीन इंची और कर दीने। दाम हो कम से कम पाँच से कम रुपया पांच सेलुदा प्रश्न कर लोध्याय निले से उपध्याय साधा सीधा आदमी क्यों के फेल अरे यो दामी एक्टा काचे बे सेटा लोके आमार बोले विश्वास के सोभाई बे हम चोरी किया है तो खबर ढिढोरा पीठ के दिखी ना और अगर किसी को मालूम हो भी जाएर दिए लिखे दीची अपन फी हिसेब इ तो कार का तो उपाध्याय कि हो तीन होता माथा पेतेब अपार येहार उपाध्याय तीन जन छा क्यों घटना मिट्टर राजा जो निजे एसे ही थकें तो से बातना व्यापार जानतो राजा रानी और दो राजकुमार सूरज और पवन बड़ा लड़का सूरज और फैंटेस्टिक राजपरिवार ऐसा देखा जाए ना एज हो की 22-23 और छोटा राजकुमार 15. इनके अलावा जनता हम आमी अमार वाइफ और अमार छेले देवी शंकर और बोय को तो पांच हो बस, एर बाएरे आर और एटाओ अपनी ख्याल देखें, मिस्टर मिटर? न्यूज लास्ट गोपनता रक्षित होता है करेंट सीएशन दिखे राजा चंद्रदेव सिंह बेचे छे मैक्सिम टूरजदेव राजा मान तक राजनी मालिक आपनी मैनेजर हाँ जान प्राण दिए चेष्टा करवसा इत्यादि ये सब रूप नारायणगढ़ भविष्य केलिड कर दे लेकिन मुश्किल की सूरज देवेर एस दीके नहीं उसका एक ही नशा किताब ओ ते पोड़े खराब होते लगल त देवी के आगे अलीगढ़ स्कूले दी से वहां से वहां रूप गड़ बैक को रे दिल्ली नीजे को रे दिये चे। की पारायणगढ़ कोई बात नहीं मन हो मैनेजर दिए मुरदाबाद गिन्तु मैं पर छी लामना। मिस्टर पुरी पकेट बारेली तो कर सत आगे की 29 शनिवार रूप नारायणगढ़ छोटा कुमार पवनदेव सिंह হঠাৎ আমার কাছে এসে হাজির হল ওর তা প্রথম কথাই হল আমার বাবার হাঁপানি যিনি ছিলেন তার নাম এবং হরিদ্বারের অ্যাড্রেসটা আমার চাই তো ন্যাচারালি আমি সওয়াল করলাম কি কারুর কোনো বিমারি হয়েছে কিনা পাবন বলল না সেটা নয় সে টেলিভিশনের জন্য একটা ফিল্ম করছে তো সেটার জন্য সে এই জেন্টেলম্যানকে কন্ট্যাক্ট করতে চাইছে पवन जो कैमरा क्या कर टुकटा सेन मे उठे से खबरना तो तुम्हार फिल्मे से जेंटलमैन के देखाते चाओ बोलो हाँ जरूर शुद्ध तबाता लकेटा दिए एक्टा डिजीज सारेरक बक्शी और क्यों क्या पे तो मन है ना तर पवन के बोलते ही हल उपाध्याय फीजर बेपारम प्रचार करते चानी शुने पवन बोल तीस साल आगे एक लोक जो कथा आजो से ता तो कोई बात नहीं सारी काचे तो करजबूरण्रेस दिए दिल पवन केन्दाज कहत्तर तो, तो हो রূপনারায়ণ ঘরে যখন এসেছিল তখন কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে বলল আপনি কি না বলেই চিন্তিত হচ্ছেন মিস্টার পুরী মাথা নাড়লেন না আপনি ঠিকই সোচেছেন শুধু যদি তাই হতো आमी अपनार काचे आमार डर टाके नोतून शौक पिक्चर जानें बहुत खर्चा पवन निजे रुपया पैसा जोगाड़ते कि लोकेट और समस्त दूर कुरे दीते पारे। हाथ तो ताके होते बिल्कुल। गुड स्पोर्टमैन अच्छा छबिओबी ले ग लेकिन আপনি শুধু এটা দেখেন কি ও কোনটিস না করে পাবন দেওয়ার যাচ্ছেন হ্যাঁ যেতে 5 से পাঁচ দিন আছে কারণ এখন আমাদের ব্যবস্থাও আমি করে এনেছি দিল্লির একটা উইকলি পেপারে পবন কুমারের এই কালার ফটোগ্রাফ বেরিয়েছিল গত মাসে তো একটা বিলিয়ার চ্যাম্পিয়নশিপ জিতেছিল सेटार्पनी राखें और ये मतलब आपको किस एडभांस दे, दे क्या हज़ार टाक एडभ नहीं सफल ना हमसे फिर दीना कारण सफल ना हवा तो अनेक समय गोविंदार अक्षमतार ऊपर निर्भर करेना सफल हमें एक हज़ार टाक नहीं बहुत अच्छे आपकी एखण किचू बोलते होना पार्क होटेले तो अपनी फाइनल की डिसिशन नीन शाम के चार बजे फोन कर हाँ हमें पार्सनल टाइम फेलुदा जो केस टाइम से आगे आजकल मक्केल कथा बारा हंगकों के, के ना एक माइक्रोकसै रेकर्डारे तुम रखी मिस्टर पुरी बेलातेर अनुमति तक ফেলুদা দুপুরবেলা সেই সব কথাবার্তা প্লেব্যাক করে খুব মন দিয়ে শুনে বলল কেসটা নেবার সপক্ষে দুটো যুক্তি রয়েছে একটা হলো এর অভিনবত্ব আর দুই হল গোয়েন্দাগির প্রথম যুগে দেখা হরিদ্বার ঋষিকেশটা আরেকবার দেখার লোভ বাদশাহী আংটির ক্লাইম্যাক্সটা যে হরিদ্বারেই শুরু হয়েছিল সেটা আমিও কোনোদিন ভুলব না নিচ্ছে বলে এক অদ্ভুত ব্যাপার রূপনারায়ণগড় থেকে পুরীর এক টেলিগ্রাম এসে হাজির সে এতো এ ব্যাপার এমন অভিজ্ঞতা তো আমাদের কখনো হয়নি মিস্টার পুরীর চিঠিও এসে গেল দুদিন পরে মদ্যা কথা হচ্ছে ছোটকুমার মত পাল্টেছে সে হরিদ্বার ঋষিকেশ গিয়ে ছবি তুলবে তাতে উপাধ্যায় থাকবেন কিন্তু তাতে শুধু দেখানো হবে তিনি কিভাবে নিজের তৈরি ওষুধ দিয়ে স্থানীয় লোকের চিকিৎসা করেন রূপনারায়ণগড়ের রাজার চিকিৎসাও যে উপাধ্যায় করেছিলেন छवि बला महामूल्य पारितोषिकर कथलुदा उत्तर दिल्ली तीर्थ जात्री हिसाब फेलुदा कथा लिखले गरजे चो कान खोला रखें और तदंतरण देखने तदंत कर सत्य बोलते कि भवानी उपाध्याय আর ছোট কুমার পবনদেউ সিং এই দুটো লোককেই আমার খুব মনে আমরা তিনজন এখন দুন একটা দুটমেন্টে বসে আছি ফেজাবাদ স্টেশনে মিনিট দু এক হলো গাড়ি থেমেছে আমরা ভাড়ের চা কিনে খাচ্ছি আপনি যে বলছিলেন হরিদ্বার গেছিলেন সেটা কবে ফেলুদা তার সামনে সিটে বসা বাবুকে জিজ্ঞেস করলো আমার ঠাকুরদা একবার সপরিবারের তীর্থ ভ্রমণে চান থেকে একটা প্রশ্ন এলো আপনারা শুধু হরিদারেই যাচ্ছেন না ওখান থেকে এদিকে এ প্রশ্ন করলেন বাবুর পাশে বসা এক বৃদ্ধ মাথায় সামান্য চুল যা আছে তা সবই পাকা আর চোখের দুপাশে যে খাঁজগুলো রয়েছে সেগুলো যেন হাসবার মশাই এসে কেদার বুদ্ধিতে দেখে যাবেন না বুদ্ধি না সোজে বাসে করেই যাওয়া যায় কেদারের শেষের কটা মাইল এখনো বাস রুড হয়নি তবে এও ঠিক যে আছে টাট্টুঘড়ায় জড়ে যান গগন শেষের প্রশ্নটা অবশ্য লালমোহনবাবুকেই করা হলো বাবু হাতের ভাড়টা একটা শেষ চুমুক দিয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে গম্ভীর ভাবে অন্যদিকে চেয়ে বললেন দার বদি ভক্তিযুক্ত আছে তা নয় তবে এখানকার প্রাকৃতিক দৃশ্য থেকেই আমি সব আধ্যাত্মিক শক্তি আহরণ করি কোন বিগ্রহের দরকার হয় না ভদ্রলোকের নাম পরে জেনেছিলাম মাখন লাল মজুমদার শুধু কেদার বদ্রি নয় যমুনত্রী গঙ্গোত্রী গোমুখ পঞ্চকেদার বাসুকিতাল সব এর দেখা আছে নেহাত একটা সংসার আছে না হলে হিমালয়তেই থেকে যেতেন অবশ্য এটাও বললেন যে আজকের বাস ট্যাক্সিতে করে যাওয়া আর আগেকার দিনের পায়ে হেঁটে যাওয়া এক জিনিস নয় আজকাল তো আর কেউ পিলগ্রিম নয় সব পিকনিকার তবে হ্যাঁ গাড়ির রাস্তে তৈরি করে আর হিমালয় দৃশ্য পাল্টানো যায় না নয়নাভিরাম বলতে যা বোঝায় সেরকম দৃশ্য এখনো অপূরন্ত আছে বুঝলেন না ভোর ছটায় দু এক্সপ্রেস পৌঁছালো ফরিদার সেই বাদশাহী আংটির সময় যেমন দেখেছিলাম পাণ্ডার উপদ্রবটা যেন তার চেয়ে একটু কম বলে মনে হল স্টেশনে একটা আন্দাজ করেই তার হদিশ জিজ্ঞেস করল উত্তর শুনে বেশ ভালো রকম একটা হোঁচট খেলাম ভবানী উপাধ্যায় তিন চার মাস হলো হরিদ্বার ছেড়ে রুদ্রপ্রয়াগ চলে গেছেন উপাধ্যায় বাড়িওয়ালা তিনি সব খবর জানবেন তিনিও কি লক্ষণ মোহনাতেই থাকেন হ্যাঁ হ্যাঁ পাশাপাশি বাড়িতেই থাকতেন ওরা সবাই ওকে চেনে ওখানে জিজ্ঞেস করলেই বলে দেবে আমরা আর সময় নষ্ট না করে বিল চুকিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম কান্তি পণ্ডিতের পন্ডিতের বয়স ষাট বেটে খাটো চোখা চাখা চেহারা খোঁচা খোঁচা গোপ কপালে চন্দনের আর চোখে বাইফোকল চশমা আমরা ভবানী উপাধ্যায়ের খোঁজ করছি জেনে উনি রীতিমতো অবাক হয়ে বললেন কি ব্যাপার বলুন তো আরেকজন তোর খোঁজ করতে এসেছিল তিন চার দিন আগে দেখুন তো পকেট থেকে একটা ছবি বের করে ঠিকানা দিয়েছিলাম তাকে সেই ঠিকানা অবশ্যই আমারও চাই বলে ফেলুদা তার একটা কার্ড বার করে দিল মিস্টার পণ্ডিতের হাতে কার্ডটা পাওয়া মাত্র মিস্টার পণ্ডিতের হাব ভাব একদম বদলে গেল এবার আমাদের সকলকে চেয়ার মোড়া আর তক্তপোষে যতদূর জানিয়ে এখনো হয়নি তবে হবার একটা সম্ভাবনা আছে এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই মিস্টার পণ্ডিত আপনি সঠিক উত্তর দিতে পারলে খুব উপকার হবে मिस्टर जिन <laughs> मिस्टर पंडित एक प्रश्न द्वितर सी तर थैली देखनी जिज्ञासाओ कर प्रयोग डिटेक्ट त खबर के बीच अपन क्या पाँच छः महीने आगे दो जन लोक तक मिस्टर उपाध्याय मारवाड़ी हो लुक लाइक रिच मैन एंड अनर मैन दूजने उपाध्याय संगे देखा करते कथा होता बुझे पर एक घंटार ऊपर तबार पर उपाध्याय कथा बोले बोले पंडित जी आज रिपूर्ण लुकोवार जिनके आड़े ठाकटाओ कर আমার আবার এই যে রুদ্রপ্রয়া গেলেন তিনি এর পেছনে কোন কারণ আছে আমাকে বলেছিলেন গঙ্গার ঘাটে এক সাধুর সঙ্গে ওনার আলাপ হয় তার সঙ্গে কথা বলে উপাধ্যায়ের মনের মধ্যে এটা। এটা মানসিক চেঞ্জ আছে আমার মনে হয় চেঞ্জটা বেশ সিরিয়াস ছিল কথা টথা সব কমে গিয়েছিল ওনার তারপর থেকে অনেক সময় চুপচাপ বসে ভাবতেন ওর ওষুধপত্র কি উনি সঙ্গেই নিয়েছিলেন ওষুধ বলতে তো বেশি কিছু ছিল না কয়েকটা বয়াম কিছু শিকড় বাকল কিছু মলম কিছু বড়িয়ে আর কি এগুলো সবই উনি নিয়েই গিয়েছিলেন তবে আমার নিজে ধারণা ठिकाना दिए भद्रोकाना पेल क्या लिखे সে পোস্কার আছে ফেলুদা বারবার পড়লো কেন আর পড়ে বিড়বিড় করে দুবার কেন বলল সেটা বলতে পারবো না মিস্টার পণ্ডিত আমাদের একটা ভালো ট্যাক্সির কথা বলে দিলেন আপাতত রুদ্রপ্রয়াগ তারপর যেখানেই যাওয়া দরকার সেখানেই যাবে গাড়োওয়ালি ড্রাইভারের নাম যোগেন্দর রাম লোকটিকে দেখে আমাদের ভালো লাগল আমরা বললাম বারোটার আগাদ খেয়ে দিয়ে রওনা হবো ঋষিকেশ থেকে ঋষিকেশ এখান থেকে মাইল পনেরো হরিদ্বারে কিছুই দেখবেননি গঙ্গার ঘাটটা পর্যন্ত আগেরবার যা দেখেছিলাম তেমন আর বিশ্রী দেখতে সব নতুন বাড়ি উঠেছে আর তাদের দেওয়াল জোড়া বিজ্ঞাপন ঋষিকে যাওয়া দরকার কারণ আমাদের রুদ্রপ্রন্দোবস্ত করতে হবে ইচ্ছে করলে ধর্মশালায় থাকা যায় এখানে প্রায় সব শহরেই বহুদিনের পুরনো নাম করা কালীকাউলি ধর্মশালা রয়েছে কিন্তু ফেলুদা জানে যে রূপনারায়ণগড়ের ছোট ছোটকুমার ও সব ধর্মশালায় থাকবে না আমরা ঋষিকেশে গিয়ে মন্ডল বিকাশ নিগমের রেস্ট হাউসে একটা বলল যে তিনজন লোক হলে কয়েক মাইল যাবার পর ডান দিকে পড়লো লক্ষ্মণ এখানেও দুদিকে বিশ্রী বিশ্রী নতুন বাড়ি আর হোটেল হয়ে জায়গাটার মজাটাই নষ্ট করে দিয়েছে তাও বাদশাহী আংটির শেষ পর্বের ঘটনা মনে করে গাটা বেশ ছমছম করছিল রুদ্রপ্রয়াগ জরুরি দুটো কারণে এক হলেন জেম করবেট দ্য ম্যান ইটিং লেপার অব রুদ্রপ্রয়াগ যে পড়েছে সে কোনো দিন ভুলতে পারবে না কি আশ্চর্য ধৈর্য অধ্যবসায় আর সাহসের সঙ্গে করবেট মেরেছিল এই মানুষ খেকোকে আজ থেকে পঞ্চান্ন বছর আগে আমাদের ড্রাইভার যোগিন্দর বলল সে ছেলেবেলায় তার বাপ ঠাকুরদার কাছে শুনেছে এই বাঘ মারার গল্প করবেট যেমন ভালোবাসত গাঢ়ওয়ালিদের গাঢ়ওয়ালিরাও ঠিক তেমনি ভক্তি করত করবেটকে রুদ্রপ্রয়াগের আরেকটা ব্যাপার হচ্ছে এখান থেকে বদ্রি ও কেদার দু জায়গাতেই যাওয়া যায় দুটো নদী এসে মিশেছে রুদ্রপ্রয়াগে মন্দাকিনি আর অলোকানন্দা অলোকানন্দা ধরে গেলে বদ্রীনাথ আর মন্দাকিনি ধরে গেলে কেদারনাথ বদ্রীনাথের শেষ পর্যন্ত বাসে যাওয়া যায় কেদারনাথ যেতে বাস থেমে যায় ১৪ কিলোমিটার আগে গৌরী কুণ্ডে সেখান থেকে হয় হেঁটে না হয় ডান্ডি বা টাট্টু ঘোড়া ভাড়া করে যাওয়া হয় ঋষিকেশ থেকে বেরিয়েই বনের মধ্যে দিয়ে পাহাড়ের পথ আরম্ভ হল পাশ দিয়ে বয়ে চলেছে স্থানীয় লোকেরা যাকে বলে মাইয়া। ঋষিকেশ থেকে রুদ্রপ্রয়াগ একশো চল্লিশ কিলোমিটার পাহাড়ের রাস্তায় ঘন্টায় ৩০ কিলোমিটার করে গেলেও সেই সন্ধ্যা আগে পৌঁছানো যাবে না তাছাড়া গারোয়াল জেলার রাজধানী পাহাড় ভেদ করে বনের মধ্যে দিয়ে কেটে তৈরি করা রাস্তা ঘুরে ঘুরে উঠছে আবার ঘুরে ঘুরে নামছে মাঝে মাঝে গাছপালা সরে গিয়ে খোলা সবুজ পাহাড় বেরিয়ে পড়ছে তারই কোলে ছবির মতো ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে দৃশ্য সুন্দর ঠিকই কিন্তু আমার মন কেবলই বলছে ভবানী উপাধ্যায়ের কাছে একটা মহামূল্য লকেট রয়েছে একজন সন্ন্যাসীর কাছে এমন একটা জিনিস থাকবে আর তাই নিয়ে কোনো গোলমাল হবে না এটা যেন ভাবাই যায় না তাছাড়া মিস্টার পুরীর একবার ফেলুদাকে কাজের ভার দিয়ে তারপর এই টেলিগ্রাম করে বারুন করা কেমন যেন গন্ডগোল লাগছে তিনি চিঠিতে কারণ দিয়েছেন ঠিকই কিন্তু এই জিনিস এর আগে কখনো হয়নি বলে বোধ খটকাটা মন থেকে যাচ্ছে না বাবু কিছুক্ষণ থেকে উসখুস করছিলেন এবার বললেন আমি ভূ গন্ডগোল আর ইতিহাস ফাঁসে চিরকালে কাঁচা ছিলাম ফেলুবাবু সেটা তো আপনি আমার লেখা পড়ে অনেকবার ধরে ওঠেন তাই মানে ঠিক কোনো তারপর এই যে দেখুন হরিদার আমরা এখন যাচ্ছি এইদিকে এই যে রুদ্রপ্রয়াগ অর্থাৎ পূবে নেপাল পশ্চিমে কাশ্মীর আমরা তার মধ্যখানে বুঝেছেন ক্লিয়ার পথে শ্রীনগরে থেমে চা খেয়ে রুদ্রপ্রয়াগ পৌঁছতে পৌঁছতে হয়ে গেল প্রায় পাঁচটা স্কুল কলেজ হাসপাতাল পোস্ট অফিস থানা এই সব মিলিয়ে রুদ্রপ্রয়াগ বেশ বড় শহর করবে যেখানে ল্যাপারটা মেরেছিল সেখানে অনেকদিন পর্যন্ত নাকি সাইন ছিল কিন্তু যোগিন্দার বলল কয়েক বছর হল সেটা নাকি ভেঙে গেছে আমরা সোজা চলে গেলাম গারওয়াল নিগম রেস্ট হাউসে শহরের একটু বাইরে সুন্দর নির্বিলি জায়গায় তৈরি হাউসে গিয়ে যে খবরটা প্রথমেই শুনলাম সেটা হল কেদারনাথের রাস্তায় এক জায়গায় নামাতে নাকি পাঁচ চলাচল বেশ কয়েকদিন বন্ধ ছিল। আজই আবার নতুন করে শুরু হয়েছে এতে যে আমাদের একটা বড় রকম সুবিধে হয়েছিল সেটা পরে বুঝেছিলাম ম্যানেজার মিস্টার গিরিধারী ফেলুদাকে না চিনলেও আমাদের খুব খাতির করলেন উনি নাকি হিন্দি অনুবাদে বহু বাংলা উপন্যাস পড়ে খুব বাঙালি ভক্ত হয়ে পড়েছেন ওর ফেভারি হচ্ছেন বিমল মিত্র আর শঙ্কর গিরিধারী ছাড়াও আরেকজন ভদ্রলোক ছিলেন রেস্ট হাউসে তিনি কেদারের পথ বন্ধ বলে আটকা পড়ে গিয়েছিলেন ইনি কিন্তু ফেলুদাকে দেখেই চিনে ফেললেন বললেন নমস্কার মিস্টার মিটার মাইসেলফ সেলফ কৃষ্ণকান্ত ভার্গব আমি একজন জার্নালিস্ট আছি আপনার অনেক কেস এর খবর জানি আপনার ছবি ছিল নর্দার্ন ইন্ডিয়া নিউজ পেপারে সেই থেকেই চিনছিমি প্রাউড টু মিট ইউ সদ্রলোকের বছর চল্লিশে বয়স চাপ দাড়ি মাঝারি গড় গিরিধারী স্বভাবতই ফেলুদার পরিচয় পেয়ে ভারী উত্তেজিত হয়ে পড়লেন হরিদ্বারে গিয়ে শুনলাম উনি রুদ্রপ্রয়াগ চলে গিয়েছেন এখন এখানে এসে শুনছি উনি মোস্ট প্রবাবলি কেদারনাথে আমি তাই কাল সকালে কেদার যাচ্ছি উনার খোঁজেক্টার আমি সামান্য ভায়োলেন্সও প্রকাশ পায় তাই একবার ওকে দেখাবো ভাবছিলাম কলকাতার অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিতে হয়ে কোনো কাজ দেয়নি বাবু প্রথমে কেমন থতমতো খেয়ে তারপর ফেলুদার কথা সত্যি প্রমাণ করার জন্য মুখে একটা হিংস্র ভাব আনার চেষ্টা করলেন যেটা আমাদের একটা নেপালি মুখোশ আছে সেটার মতো দেখালো। তাহলে তো আপনার ওই কেদার বাদি ছাড়া কোনো গতি নেই আমি বদরি গিয়েও ওনাকে পাইনি অভিষেক শুনেছি উনি নাকি এখন সন্ন্যাসী হয়ে গেছেন তাই নামও হয়তো বদলে নিয়েছেন এমন সময় রেস্ট হাউস গেটের বাইরে একটা আমেরিকান গাড়ি থামলো আর তার থেকে তিনজন ভদ্রলোক নিমে আমাদের দিকে এগিয়েলেন এদের যিনি দলপতি তাকে চিনতে মোটেই অসুবিধে হল না কারণ তারি রঙিন ছবি রয়েছে ফেলুদার কাছে ইনি হলেন রূপনারায়ণগড়ের ছোট কুমার বিলিয়ার চ্যাম্পিয়ন পাবন দেও সিং অন্য দুজন নির্ঘাতের চামচা আমরা পাঁচজন এতক্ষণ বাংলোর সামনের বারান্দায় বসে চা এবার আরো তিনজন লোক পারল ব্যাপার হচ্ছে আমার এখানে যতজন অতিথি এসেছেন সকলেই উপাধ্যায়ের খোঁজ করেছেন এবং প্রত্যেকে বিভিন্ন বিভিন্ন কারণে আপনি ওর ছবি তুলবেন মিস্টার ভার্গব ইন্টারভিউ করবেন আর মিস্টার মিটার তার বন্ধুর চিকিৎসা না। পবন দেওর দলের সঙ্গে টেলিভিশনের যন্ত্রপাতি রয়েছে ক্যামেরাটা পবন নিজের হাতে আর তাতে লাগানো একটা তো টেবিলের উপর রেখে বললেন বদ্রীনাথের চুড়ো থেকে স্নো মেল্ট হতে দেখা যায় পুরো ইকুইপমেন্ট একজনে হ্যান্ডেল করতে পারে ক্যামেরা সাউন্ড এভরিথিং তো আমার দুই বন্ধু থাকবেন আপ টু उसके बाद है मलन तेदारनाथ जा रवाना भवानी उलियन टीवी के लिए मान तरह संगे हरिद्वार ऋषिकेश केदार बदरी सबसेरें भवानी उध्याय क्यारेक्टर उन्नी हमार फर हानी जो ट्रीट कर दैटी आड़ चोखे पवनदेव के लक्ष्य कर পুরী যে চরিত্র বর্ণনা করেছিলেন তার সঙ্গে কোনো মিল না। ফেলুদা দেখলাম উমাশঙ্কর পুরীর কোনো উল্লেখ করল না রুদ্রপ্রয়োগে আসার সময় একটা হোটেল দেখে রেখেছিলাম আমরা তিনজন গিয়ে সেখানেই ডিনার সারলাম বয় যখন অর্ডার নিতে এলো একটা ঘুষি মেরে একটা গোলমরিচ দান উল্টে দিয়ে বললেন তখন ফেলুদার তাকে বুঝিয়ে বলতে হলো কি করছেন ঠিকই যাদের কাছে আপনার অশোকের কথাটা ভালো হয়েছে শুধু তাদের সামনে এই ধরনের ব্যবহার চলতে পারে অন্য সময় নয় পরদিন ভোরে উঠতে হবে বলে আমরা খাওয়ার পর্ব শেষ করেই রেস্ট হাউসে চলে এলাম কেউ কোনো কি চিঠি দিয়ে যায়নি তো এই আমাদের আবার এই জিনিসটার একটা ট্রেডিশন আছে কিন্তু না এদিক ওদিক দেখেও তেমন কিছু পেলাম না আমাদের দুটো ঘর পরেই যে পবনদিও তার দুই বন্ধু আর মিস্টার গিরিধারীকে নিয়ে পানীয়ের সদ ব্যবহার করছেন সেটা গেলাসের টুংটাং আর দমকে দমকে হাসি থেকেই বুঝতে পারছিলাম বাবু তার বালিশে মাথা দিয়ে বললেন একটা কথা কিন্তু বলতেই হবে ফিলুবাবু সেদিন আপনার ঘরে বসে পুরী সাহেব ছোট সম্বন্ধে যাই বলে থাকুন না কেন আমার কিন্তু ভদ্রলোককে বেশ কি বলবো মাই ডিয়ার বলে মনে হচ্ছে প্রকৃতি কিন্তু অনেক হিংস্র প্রাণীকেই সুন্দর করে সৃষ্টি করেছে বাংলার বাঘের চেয়ে সুন্দর কোনো প্রাণী আছে কি ঠোকরানিতে যে কি আপনি জানেন কে জানেন না বাবু তার অ্যালার্ম ক্লকের চাবিটা একটা মোচড় দিয়ে চোখে একটা হিংস্র উন্মাদ ভাবে এনে বললেন পুলটি। আমরা ঠিক সাড়ে পাঁচটার সময়ে ট্যাক্সির সামনে গিয়ে হাজির হলাম যোগিন্দার রাম তার আগেই ড্যি আমাদের গাড়ির কাছেই পবন দেওয়ের আমেরিকান গাড়িতে মাল তোলা হচ্ছে ও গাড়ি আধ ঘন্টার আগে বেরোতে পারবে বলে মনে হয় না তবে এও ঠিক যে মাঝ পথে ও আমাদের ছাড়িয়ে যাবে ট্যাক্সিতে যখন উঠতে যাব তখন ছোট কুমার হঠাৎ আমাদের দিকে এগিয়ে এলেন বোঝাই যাচ্ছে কিছু বলার আছে ভদ্রলোক ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন कल रात मिस्टर गिरिधारी ने नशे में आपका असली परिचय मुझे दे दिया था तो आमी आपना के एक्टा सीधा सवाल करते नियुक्त कर प्रकाश करतम ना कारण से नीतिबिरुद्ध ए बोकाम पुरर हो किसी আমাদের এখানে আসার প্রধান উদ্দেশ্য ভ্রমণ তবে যদি কোনো গণ্ডগোল দেখি তাহলে গোয়েন্দা হয়ে আমার নিজেকে সংযত রাখা খুবই মুশকিল হবে ভবানী উপাধ্যায় সম্পর্কে আমার নিজেরও একটা প্রবল কৌতূহল জেগে উঠেছে তার একটা বিশেষ কারণ আছে যদিও এখনও সেটা প্রকাশ করতে পাচ্ছি না হুম এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি জরুর আপনি কি আপনার ফিল্মে সেই বিখ্যাত লকেটটি দেখাতে চান अफकोर्स जो ए मिस्टर उपाध्याय वो चीज थकेाध्याय विपन्न हो उठे गोपन प्रचार मिस्टर मित्रा जी सचमे सन्यासी थे तो उनको वो चीज कोई जरूरत ही नहीं हैलो एक बड़ो मिउजियम ओटा डोनेट कर दीते वो चीज चारश साल पहले त्रिवांगकुर के राजा काथा কারিগরি সঙ্গে জড়িত থাকবে কি আই উইল এক্সপেক্ট ইউল নট বি শেষের কথাটা বেশ দাপটের সঙ্গেই বলে ছোট তার গাড়িতে ফিরে গেলেন এবার তার জায়গায় সাংবাদিক মিস্টার ভার্গব বললেন আরে দেখুন কাণ্ড মিস্টার মিটার আপনারা তিনজন আছেন জানলে তো আপনাদের সঙ্গে যাওয়া যেত উপাধ্যায়ের ব্যাপারে আমি যে সব ইন্টারেস্টিং করেছি সেগুলো আপনাকে বলতে পারতাম। তথ্যের কিছু দিয়েছেন বড় কুমার সুরজদেও কিন্তু আসল ফ্যাক্টটা দিয়েছেন রূপনারায়ণগড় প্যালেস এর আশি বছরের বুড়ো বেয়ারা ডিজন্য রূপনারায়ণগড়ের রাজা চন্দ্রদেব সিং এর হাঁপানি উপাধ্যায় সারিয়ে দিয়েছিলেন ও তাই বুঝি আর তার জন্য রাজা তাকে ইনাম দিয়েছিলেন মোস্ট আর এই খবর এতদিন রাজ ফ্যামিলির বাইরে কেউ জানত না আপনি ভাবতে পারেন মিডিয়ার কাছে এই ঘটনার কি দাম আপনি তো তাহলে রাজা হয়ে যাবেন মিস্টার ভার্গব আমি আপনাকে বলছি মিস্টার মিটার এই লকেট উপাধ্যায়ের কাছে বেশি দিন থাকবে না আরে আপনি কি ছোট কুমারের কথায় বিশ্বাস করেন যে ও শুধু টিভির ছবি তুলতে এসছে আই এম টেলিং ইউ মিস্টার মিটার রাজবাড়ির পুরনো বেহারাকে জেরা করায় ও খুব বুদ্ধির পরিচয় দিয়েছে চাকররা অনেক সময় এমন সব খবর রাখে যা মণিবেরা জানতেই পারে না কিন্তু তাও তাও কি ফেলুদা আমি জিজ্ঞেস করলাম বুঝতে পারছিলাম ফেলুদার মনটা খজখজ করছে। কেন লোকটাকে খেলা অস্বস্তি লাগছে না আমাদের গাড়ি রুদ্রপ্রয়াগ থেকে রওনা হয়ে অলোকানন্দার পাশ দিয়ে কিছু দূর গিয়ে হঠাৎ একটা টানেলে ঢুকে পড়ল সেই টানেল থেকে যখন আবার আলোয় বেরোলাম তখন নদী পাল্টে গিয়ে হয়ে গেছে মন্দাখিনি এটাই এখন চলবে আমাদের সঙ্গে কেদার পর্যন্ত কেদার থেকেই নাকি মন্দা কিনির উৎপত্তি ভ্রুকুটি থেকেই বুঝতে পারছিলাম কোন একটা কারণে ওর বিরক্ত লাগছে এবারে ওর কথায় সেটা বুঝলাম আমার সমস্ত রাগটা গিয়ে পড়ছে ওই গিরিধারী লোকটার উপর ও যে এত ইনরেসিবল তা ভাবতে পারেনি ছোট এখন যে কথাগুলো বললেন সেগুলো অবশ্যই ওর পক্ষে স্বাভাবিক তবে আশ্চর্য লাগছে জেনে মিস্টার পুরীর সঙ্গে ওনার দ্বিতীয়বার কোনো কথাই হয়নি সেক্ষেত্রে দুটোই রহস্যজনক হয়ে উঠছে অবশ্যই সবই নির্ভর করছে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে তার উপর মোট কথা কে ড্রপ করলেও এখানে আসার সিদ্ধান্ত যে ড্রপ করেনি সেটা খুব ভাগ্যের কথা গৌরীকুণ্ড রুদ্রপ্রয়াগ থেকে আশি কিলোমিটার হলেও এত চড়াই উথরাই আর এত ঘোরপ্যাচের রাস্তা যে যেতে বেশ সময় লাগে পথে তিনটে শহর পড়ে ৩০ কিলোমিটারের মাথায় মুনি হাইট আন্দাজ নশো মিটার সেখান থেকে মাত্র ন কিলোমিটার দূরে গুপ্তকাশি যদিও হাইট এই টুকুর মধ্যে বেড়ে যাচ্ছে প্রায় ডাবল গুপ্তকাশি থেকে সোনপ্রয়াগ যেখানে সোনগঙ্গা মন্দাকিনীর সঙ্গে এসে মিশেছে এই সোম প্রয়াগ থেকে আট কিলোমিটার দূরে হলো গৌরী যদিও সেখানে গিয়ে হাইট হয়ে যাচ্ছে মিটার। আমাদের গরম জামা যাতে প্রয়োজন হলে সহজেই বার করে নেওয়া যায় তার ব্যবস্থা আমরা করে নিয়েছিলাম বড় সুটকেস জাতীয় মাল আমাদের সঙ্গে যা ছিল তা সবই গাঢ়ওয়াল নিগম রেস্ট হাউসের লকারে রেখে দিয়ে ফেরার সময় আবার নিয়ে যাব লালমোহনবাবুর টাকের জন্য উনি এর মধ্যেই টুপি পরে নিয়েছেন যদিও আমাদের বাঙালি ক্যাপ নয়। থেকে কেনা কান ঢাকা লাইনিং দেওয়া টুপি। পৌঁছে, গাড়ি আমরা যখন গরম জামা পড়ছি। তখন আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল পাবন দিওর আমেরিকান ট্যুরার ছোট জানলা দিয়ে হাত বাড়িয়ে ওয়েভ করাতে ফেলুদাকে হাত নাড়াতে হলো আমরা শীতের সঙ্গে লড়াই করবার জন্য তৈরি হয়ে আবার রওনা দিলাম সেই তোরা কি জানিস কেউ জলে কেন এত ওঠে ঢেউ আমার দৃঢ় বিশ্বাস উনি পুরো কবিতাটার মাত্র ওই দুটো লাইনই জানেন শেষে ফেলুদার থাকতে না লাইন যোগ করতে শুরু করে দিল গুপ্ত কাশী যখন পৌঁছলাম তখন বেজেছে ১০টা এখানে একটা চায়ের দোকান দেখে থামতে হলো যাকে ব্রেকফাস্ট বলে সেটা সকালে হয়নি কাজেই খিদেটা ভালোই পেয়েছিল গরম জিলিপি কচুরি আর চা আহা দিব্যি ব্রেকফাস্ট হয়ে গেল যোগিন্দারের এক ভাই কাছেই থাকে সে বলো তার সঙ্গে পাঁচ মিনিটের জন্য দেখা করে আসছে সেই ফাঁকে লালমোহনবাবু চন্দ্রশেখর মহাদেব আর অর্ধনারীশ্বরের মন্দিরগুলো দেখতে গেলেন গুপ্তকাশি থেকে পাহাড়ের ওপর দেখা যায় উখি মঠ নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কেদারের পথ যখন বরফের জন্য বন্ধ থাকে তখন কেদারেশ্বরের পূজো। এই উখি মঠেই হয়ে থাকে লালমোহন বাবু মন্দির দেখে ফিরে এলেন কিন্তু যোগিন্দারের ফেরার নাম নেই ফেলুদার আমি ব্যস্তভাবে এদিক ওদিক দেখছি এমন সময় দেখি ছোট কুমারের গাড়ি আসছে ওরা আমাদের পেরিয়ে গিয়ে আবার পিছিয়ে পড়লো কেন আমাদের দেখে গাড়ি থামিয়ে কুমার নেমে এলেন বললেন গুপ্তকাশি থেকে নাকি কেদার ও বদ্রী দুটো চুড়োরই ভিউ পাওয়া যায় তাই ওরা এখানে কিছুটা সময় দিলেন তবে আর দেরি করলে চলবে না কারণ তাহলে যাত্রীদের রওনা দেওয়া দৃশ্য তোলার জন্য আর আলো থাকবে না কিন্তু তাও যোগিন্দারের দেখা নেই তার বদলে দেখা দিলেন সাংবাদিক মিস্টার ভার্গভ। তার গাড়িটা আগে দেখেছিলাম আর ভাবছিলাম তিনি এখানে এতক্ষণ কি করছেন ভদ্রলোক বললেন যে কেদারনাথের সেবায়তদের একজন নাকি এখানে রয়েছে। এরা সকলেই রাওয়াল পরিবারের লোক এই বিশেষ রাওয়ালটির সঙ্গে নাকি একটা ইন্টারভিউ নিতে গিয়েছিলেন তাকে ছুটতে হবে হয়ে ভার্গবীকুণ্ড ভার্গব চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা ছেলে এসে হঠাৎ বলে হাঁক দিতেই ফেলুদা ব্যস্ত ভাবে তার দিকে এগিয়ে গেল ফোর থ্রি জিরো ফোর কি প্যাসেঞ্জার হ্যাঁ কেন কি হয়েছে ব্যাপারটার কিছুই না আমাদের গাড়ি ড্রাইভার জখম হয়ে পড়ে আছে কিছু দূরে ছেলেটা তাকে চেনে বলে সে খবর দিতে এসেছে বাবুকে আমাদের জিনিসপত্র পাহারা দেবার জন্য রেখে আমরা দুজন ছেলেটাকে অনুসরণ করে গেলাম পাঁচ সাতটা বাড়ি নিয়ে একটা নিরিবিলি পাড়ায় একটা কলা ধারে যোগিন্দার রাম মাটিতে মুখ ধুবড়ে পড়ে আছে তার মাথার পেছন দিকের ঘন কালো চুলে রক্তের ঝোপ শরীরের ওঠানামা থেকে বোঝা যাচ্ছে সে মরেনি কিন্তু ফেলুদা তাও দৌড়ে গিয়ে তার নাড়ি পরীক্ষা করল কে এই কুকীরি করেছে এ নিয়ে চিন্তা করার সময় নেই এখন ওর দরকার চিকিৎসা ছোকরাটি বলল এখানে হাসপাতাল দাওয়াইখানা দুই আছে সে আবার গাড়িও চালাতে যান সেই নিজে ট্যাক্সি চালিয়ে ট্যাক্সির ব্যবস্থা করে দিলে আমরা তাতেই যাব কিন্তু সে রাজি হল না সে নিজেই নিয়ে যাবে আমাদের কে মেরেছিল কিছু বুঝতে মারা তোমার কোন দুই ফেলুদা কি ভাবছে সেটা আমি জানি যদি থাকে তো সে আমাদের দেরি করিয়ে দেওয়ার জন্য এই ব্যাপারটা করা হয়েছে শত্রুকে আমরা বুঝতে না পারলেও শত্রু যে রয়েছে তাতে সন্দেহ নেই আমরা রওনা হবার পর আমি ফেলুদাকে বললাম এটা তুই খুব ভালো ভেবেছিস তো সে কথাটা আমার মনে হয়েছে অবশ্যই তার মানে এটাও বোঝা যায় যে মিস্টার পুরির ওপর একটা কর্তৃত্ব করার ক্ষমতা ছোটকুমারের আছে তা থাকবে না কেন ছোটকুমার যখন বলছে এখানে ওর কোন শত্রু নেই তখন আর কি হতে পারে বিশেষ সুবিধে লাগছে না না আমার একটা মাইক্রো কেসেট রেকর্ডার থাকে তা যদি হয় তাহলে অবশ্যই আলাদা কথা আসলে না সেটাই এক যাত্রায় তো মশাই আর পৃথক ফল হতে পারে না কেদারের পথ সম্বন্ধে আপনার কিঞ্চিত ধারণা আছে আশা করি কি হলো কেন আমার ধারণাটা বোধ আপনার চেয়েও কারণ কেদার যাত্রা সম্বন্ধে এথিনিয়ামের বাংলা শিক্ষক বৈকুণ্ঠ মল্লিক যা লিখে গেছেন তার তুলনা লিটারেচারে বেশি আপনি পাবেন না তবে পোয়েমটা জানো তো না তো শোনুন ফেলুবাবু দাঁড়ান সামনে দুটো ইউটার্ন আসছে সেগুলো পেরিয়ে যাক সোজা রাস্তা না পেলে আবৃত্তি করাও যায় না শোনাও যায় না কণ্ঠে তার আবৃত্তি আরম্ভ করলেন শহরের যত ক্লেদ যত কোলাহল ফেলি পিছিয়ে সহস্র যোজন দেখো চলে কত ভক্তজন हिमगिरि बेष्ट पथे शुद्ध आज नाल मंदा गांधी प्रवाहारेपारे की वार्निंग दीचन भद्रलोक तब शुनो एरणी দেব দর্শন হয় যদি হয় পদস্খলন তাও চলে অশ্বারোহী চলে ডান্ডিবাহী জোষ্ঠিধারী বৃদ্ধ দেখো তাহারও ক্লান্তি নহি আছে শুধু অটল বিশ্বাস নিশ্চয় উচ্চ কণ্ঠে বলস হবে জয় কেদারের জয় হম বোঝাই যাচ্ছে মল্লিক মশাই কবিতা লিখেছিলেন বাস ট্যাক্সির যুগের অনেক আগে পুরো ধকল ভোগ করতে হয়েছিল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি কি অশ্বারোহী হতে চান না ডান্ডির দ্বারা বাহিত হতে চান না পায়দল যেতে চান সেটা করছে আপনাদের আমি আর তপসে তো হেঁটেই যাব স্থির করেছি আপনার পক্ষে ডান্ডিটাই সবচেয়ে নিরাপদ কারণ ঘোড়াগুলোর টেন্ডেন্সি হচ্ছে পথের যে দিকটা খাদ তার কানা ধরে চলা সে টেনশন আপনার সহ্য হবে না বাবু ভয়ঙ্কর রকম গম্ভীর হয়ে বললেন এটা জারি সম্বন্ধে নয় নিশ্চয়ই পারেন এরা তো মশাই আমাদের চিনে ফেলেছে আমরা করছিটা কি সেটা সব সন্ধান পায় তার উপর ধরুন যদি আমরাই পাই তাহলে তাকে সবিস্তারে ব্যাপারটা বলতে হবে সন্ন্যাসী হয়ে তাঁর মনোভাব যদি বদলে গিয়ে থাকে তাহলে হয়তো লকেটটা উনি নিজের কাছে রাখতে চাইবেন না আমাদের কর্তব্য হবে তিনি সেটা কাকে দিয়ে যেতে চান তার অনুসন্ধান করা অবশ্য সেরকম লোক যদি কেউ থেকে থাকে এর মধ্যে যদি ছোটকুমার কুমার সন্ধান পেয়ে যান তাহলে তিনি হয়তো লকেটটার ছবি তুলতে চাইবেন চন্দ্রদেয়ের ছেলে বলে উপাধ্যায় হয়তো স্নেহবশত তাতে রাজিও হয়ে যেতে পারেন কিন্তু উপাধ্যায়ের অমতে পবনদেওকে কোনো মতেই লকেটটা হস্তগত করতে দেওয়া যায় না অবশ্যই সে যে সেটা হাত করতে চাইছে এমন বিশ্বাস করারও কোনো কারণ এখনও ঘটেনি আমরা শুধু অনুমান করছি যে সেই হুমকি দিয়ে মিস্টার পুরীকে চিঠি ও টেলিগ্রামটা পাঠাতে বাধ্য করেছিল কিন্তু তারও এখনো কোনো প্রমাণ নেই টেলিভিশনের ছবি তোলা ছাড়া তার আর কোনো উদ্দেশ্য নাও থাকতে পারে আমি বললাম কিন্তু সাংবাদিক করছেন। আমার বিশ্বাস ভার্গব যখন আসল ঘটনা জেনে গেছে তখন তার শুধু দুটো ছবি পেলেই কাজ হবে একটি উপাধ্যায়ের একটি লকেটের কারণ এই কাহিনী খবরের কাগজে প্রকাশিত হলে ভার্গবের অন্তত কিছুদিন আর অন্য চিন্তা থাকবে না ইতিমধ্যে আমাদের গাড়িটা কিন্তু অত্যন্ত বেয়াড়ারকম চড়াই উঠে দশ হাজার ফুট বা সাড়ে তিন হাজার মিটারের উপরে পৌঁছে গেল অন্তত যোগিন্দার তাই বলল আর সেই সঙ্গে বাইরের কনকনে শীতেও তার প্রমাণ পেলাম এখন মাঝে মাঝে বরফের পাহাড়ের চুড়ো দেখা যাচ্ছে কিন্তু কোনটা যে কোন শৃঙ্গ তা বুঝতে পাচ্ছি না মিনিট পনেরোর মধ্যে গৌরীকুণ্ড পৌঁছে যাওয়া উচিত ঘড়ি বলছে পাঁচটা পনেরো দূরে পাহাড়ে চূড়োয় উজ্জ্বল রোদ থাকলেও আশপাশের পাহাড়ি পাইন আর রনের বনে অন্ধকার ঘনিয়ে এসেছে একটা ঘুরে, ঘর বাড়ি গাড়ি ঘোড়া ইত্যাদি দেখে বুঝলাম যে আমরা গৌরী কুণ্ডে এসে গেছি এটাও বুঝলাম যে আজ রাতটা এখানেই থাকতে হবে আমাদের কিদার যাত্রা শুরু হবে কাল ভোরে আর ভোরে রওনা হলেও ১৪ কিলোমিটার চড়াই পথ যেতে সন্ধে হয়ে যাবে অর্থাৎ আসল ঘটনা যা ঘটবার তা পরশুর আগে নয় বাস টার্মিনাস হওয়ার ফলে ছোট জায়গা হওয়া সত্ত্বেও গৌরী ব্যস্ততার শেষ নেই ঘোড়া ডান্ডি কাণ্ডি কুলি এদের সঙ্গে দরদস্তুরি চলছে কাণ্ডি জিনিসটা অনেকটা ঝুড়ি টাইপের এতে করেও মানুষ যায় যদিও দেখে মোটেই ভরসা হয় না এখানে রাত্রে থাকতে হবে জেনেও আগে কোনো বন্দোবস্ত করিনি কারণ জানি অন্তত একটা ধর্মশালা বা চটি পেয়ে যাব সত্যি দেখা গেল জায়গার কোনো অভাব নেই এখানে পাণ্ডারা ঘর ভাড়া দেয় বিছানা বালিশ লেপকম্বল সবই দেয় পাণ্ডারা বাঙালি না হলেও বাঙালি যাত্রী এত আসে যে এরা দিব্যি বাংলা শিখে গেছে এদের থাকার ঘরগুলো হয় দোতলায় বেটে বেটে ঘর যার সিলিংয়ে ফেলুদার প্রায় মাথা ঠেকে যায় এই ঘরের নিচে থাকে সেই রকমেরই বেটে বেটে সার বাঁধার দোকান সস্তার ব্যাপার তবে আমাদের কথা হচ্ছে রাত্রিরে ঘুমনো সেই কাজটায় কোনো ব্যাঘাত হবে বলে মনে হল না আমরা এখানে এসেই ছোট কুমারের হোল দিয়ে আমেরিকান গাড়িটা দেখেছিলাম ওরা আমাদের চেয়ে ঘন্টাচারেক আগে পৌঁছে পৌঁছেছে নিশ্চয়। অর্থাৎ দুপুরে ঘোড়া নিয়ে রওনা হয়ে রাত্রিরের মধ্যে পৌঁছে যাবে তার মানে কেদারে একটা পুরো দিনেরও বেশি সময় পাচ্ছে ছোট কুমার আমার ধারণা মিস্টার ভার্গবও আজ রাত্রির মধ্যে পৌঁছে যাবেন আশ্চর্য এই যে সকলেরই উদ্দেশ্য এক উপাধ্যায় মশাইয়ের সন্ধান করা পাণ্ডাদের ঘরে গভীর ঘুমে রাত কাটিয়ে ভোর পাঁচটার মধ্যে আলার্ম বাজে উঠে আমরা তিনজনের বাইরে বেরিয়ে এলাম এত ভোরে বিভিন্ন দেশীয় এত যাত্রীর ভিড় এখানে জমায়েত হয়েছে সেটা ভাবতেই পারিনি এদের মধ্যে বাঙালি আছে প্রচুর আর তাদের প্রায় সবাই দলে এসেছে দল বলতে অবশ্য পরিবারও বোঝায় সত্তর বছরের দাদু থেকে নিয়ে পাঁচ বছরের নাতনি পর্যন্ত তার মধ্যে মাসি পিসিও যে নেই তা নয় ভিড়ের মধ্যে হঠাৎ ক্যামেরা হাতে পবনদেওকে দেখে বেশ অবাক হোলা তিনি ঘোড়া ভাড়া করেছেন দুটো একটা নিজের জন্য আরেকটার পিঠে থাকবে সরঞ্জাম আমাদের দেখে বললেন সোন প্রয়াগে নাকি অনেক ইন্টারেস্টিং ছবি তোলা ছিল তাই কাল এসে পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়েছে আমাদের সঙ্গে অবশ্য রওনা হচ্ছেন তবে উনি থেমে থেমে ছবি তুলতে তুলতে যাবেন ক্যামেরা আর সাউন্ডের সরঞ্জাম থাকবে নিজের সঙ্গে ফিল্ম অর্থাৎ কাঁচা মাল থাকবে অন্য ঘোড়ার পিঠে বললেন সময় এখন নয় কারণ আমাদের রওনা দেওয়ার টাইম হয়ে গেছে আপনি কি তাহলে হেঁটেই যাবেন ফেলুদা বাবুকে আবার জিজ্ঞেস করল আপনাদের সঙ্গে তাল রেখে হাঁটতে পারবো কিনা সে বিষয়ে আমার একটু সে বিষয়ে করবেন না আপনি আপনার নিজের ক্ষমতা অনুযায়ী হাঁটবেন গন্তব্য যখন এক রাস্তা যখন এক তখন পিছিয়ে পড়লেও চিন্তার কারণ কিছু নেই হাতে নিন আমরা তিনজনের জন্য তিনটে লাঠি কিনে নিয়েছি এই লাঠির নিচের অংশে ছুচলো লোহা লাগানো এই লাঠি এখন প্রত্যেক পদযাত্রীর হাতে এর দাম দু টাকা ফিরে এসে ফেরত দিলে এক টাকা ফেরত পাওয়া যায় তারই একটা ফেলুদা বাবুকে দিয়ে দিল আমরা ঘড়ি ধরে ছটায় রওনা দিলাম বাবু যেরকম হাঁক দিয়ে বলে তার প্রথম পদক্ষেপ এনার্জি চলে গেল পাহাড়ের গা দিয়ে পাথরে বাঁধানো রাস্তা শুধু যে শীর্ণ তা নয় এক এক জায়গায় একজনের বেশি একসঙ্গে পাশাপাশি যেতে পারে না একদিকে পাহাড় একদিকে খাদ খাদে নিচ দিয়ে বেগে বয়ে চলেছে মন্দাকিনি দুদিকেই মাঝে মাঝে বড় বড় গাছ থাকার ফলে যাত্রীদের মাথার উপর একটা চা সৃষ্টি হচ্ছে তবে বেশিরভাগ অংশেই গাছপালা নেই খালি শুকনো ঘাস আর পাথর পায়ে যারা হাঁটছে তাদের মুশকিল হচ্ছে অশ্বারোহী আর ডান্ডিবাহীদের জন্য প্রায়ই তাদের পাশ দিতে হচ্ছে এখানে নিয়মটা হলো সব সময় পাহাড়ের গা ঘেসে পাশ দেওয়া খাদের দিকটায় গিয়ে পাশ দিতে গেলে পদস্খলনের সমূহ সম্ভাবনা যোগব্যায়াম করি বলে বোধ আমাদের দুজনের খুব একটা কষ্ট হচ্ছিল না লালমোহনবাবুর পক্ষে ব্যাপারটা খুব শ্রমসাপেক্ষ হলেও উনি প্রাণপণে চেষ্টা করছিলেন সেটা যেন বাইরে প্রকাশ না পায় চড়াই ওঠার সময় তো কথা বলা যায় না এরপর খানিকটা সমতল রাস্তায় मिनट कड़ी चलार पर एक घटना घटल जेटा केदार पोछाना था आध घंटा पिछले दिल একটা বেশ বড় পাথরের খণ্ড পাহাড়ের গা দিয়ে হঠাৎ গড়িয়ে এলো সোজা ফেলুদার দিকে ব্যাপারটা সম্বন্ধে সচেতন হতে যে কয়েকটা গেল, গেল। কিছুটা ড্যামেজ হয়ে পাথরের ঘষা খেয়ে ফেলুদার হাতের ঘড়িটা চুরমার হয়ে গেল আর আমাদের পাশের এক যাত্রী লাঠিটা হস্তচ্যুত হয়ে পাশের খাদ দিয়ে পাথরের সঙ্গে ঝড়ের বেগে গড়িয়ে নেমে গেল মন্দাকিনি লক্ষ্য করে ফেলুদা একটু হকচকিয়ে গেলেও সেটা মুহূর্তের জন্য ও শরীর যে কতটা মজবুত আর কি সেটা বুঝলাম এই লোকটার বয়স বছর পঁচিশের বেশি নয় তার মুখ ফ্যাকাসে হয়ে গেছে এবং সে স্বীকার করেছে যে পাথর ফেলার ব্যাপারে সে আরেকজনের আদেশ পালন করছিল থেকে করে টাকা নোট বের দেখিয়ে দিল কেন তাকে এমন একটা কাজ করতে রাজি হতে হয়েছে কে তাকেই টাকা দিয়েছে জিজ্ঞেস করাতে সে বলল তারই এক অচেনা জাত ভাই বোঝা গেল আসল লোক নয় সে শুধু দালালের কাজ করেছে আপাতত ফেরুদা লোকটার গা থেকে একটা চাদর খুলে। সেটা দিয়ে তাকে দু হাত সমেত করে গাছের সঙ্গে বেঁধে দিল বলল যাত্রীদের ফাঁকে ফাঁকে কনস্টেবল থাকে তাদের একজনকে পেলে তার কাছে পাঠিয়ে দেবে লালমোহনবাবুর ভাষায় পাথর ফেলার অন্তর্নিহিত মানেটা সত্যি করে ভাবিয়ে তোলে ভদ্রলোক বললেন বোজাই যাচ্ছে কেউ বা কাহারা লালমোহনবাবুকে আমরা এখানে আধ ঘন্টা বিশ্রাম দেওয়া স্থির করলাম এখানের এলিভেশন আড়াই হাজার মিটার অর্থাৎ প্রায় আট ফুট চারিদিকে দৃশ্য ক্রমেই ফ্যান্টাস্টিক হয়ে আসছে বাবু একেবারে মহাভারতের মুডে চলে গেছেন এমনকি মরাই হয় না আপনি কিন্তু পাবলিকের উপরে যে পরিমানে গাঁজাখুরি মাল চাপিয়েছেন আপনার নরকভোগ না হয়ে যায় না যুধিষ্টির পারের হাত থেকে আর লালমোহন বাকি সাড়ে তিন মাইলের মধ্যে কেউ হাত জোর করে কেউ বা ষাষ্টাঙ্গ হয়ে তাদের ভক্তি জানালেন কিন্তু আবার হাঁটা শুরু করার সঙ্গে সঙ্গেই মন্দিরের চুড়ো লুকিয়ে গেল পাহাড়ের পেছনে আর বেরোলো একেবারে কেদার পৌঁছনোর পর পরে জানলাম এই বিশেষ জায়গা থেকে এই বিশেষ দর্শনটাকে এরা বলে দেবদেখ কেদার পৌঁছতে পৌঁছতে আমাদের হয়ে গেল বিকেল সাড়ে পাঁচটা তখনও যথেষ্ট আলো রয়েছে চারদিকের পাহাড়ের চূড়োগুলোয় রোদ ঝলবল করছে এতক্ষণ চড়াইয়ের পর হঠাৎ সামনে সমতল জমি দেখতে পেলে कैम लागे तामी लिखे बोझातेबाटक अविश्वास आश्वास आनंद सब जान एक संगे मन मध्य जेगे उठे और तार कृतज्ञता मेसानो एक अद्भुत शांत भाव से बोधाय जी मने बस भक्ति जगिए तुले चारिदी के सबाई पाथर बांधान जमीते शुए বসে দাঁড়িয়ে বলছে। মন্দিরটা দাঁড়িয়ে রয়েছে ঘেরা বরফের পাহাড়ের মধ্যে আমরা তিনজন তারই মধ্যেই এগিয়ে গেলাম একটা বাসস্থানের ব্যবস্থা করতে এখানে হোটেল আছে হোটেল হিম লোক কিন্তু তাতে জায়গা নেই বিড়লা রেস্ট হাউসেও জায়গা নেই এক রাত্রের ব্যাপার যখন মোটামুটি একটা ব্যবস্থা হলেই হল তাই শেষ পর্যন্ত কালী কামলিওয়ালিদের ধর্মশালায় উঠলাম আমরা সামান্য ভাড়ায় গরম লেপ তোষক কম্বল সবই পাওয়া যায় কেদারনাথের মন্দির এই কিছুক্ষণ আগে সন্ধ্যে ছটায় বন্ধ হয়ে গেছে আবার খুলবে সেই কাল সকাল আটটায় তাই লালমোহনবাবুর পূজো দেবার কাজটা আজ স্থগিত থাকবে আপাতত ঠিক এই মুহূর্তে যেটা দরকার সেটা হলো গরম চা আমাদের থাকার ঘর থেকে নিচে নেমে চায়ের দোকান পেয়ে গেলাম এটা হলো কাশির বিশ্বনাথের গলির মতোই কেদারনাথের গলি দোকান গুলো সব অস্থায়ী কারণ নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বরফের জন্য জনপ্রাণী থাকবে না। আমি ভেবেছিলাম এই ধকলের পর লালমোহনবাবু হয়তো একটু বিশ্রাম নিতে চাইবেন কিন্তু তিনি বললেন যে তার দেহের রন্ধ্রে রন্ধ্রে নাকি নতুন এনার্জি পাচ্ছেন তপেশ এই হলো কেদারের মহিমা বিশ্বনাথের মতোই এখানেও কেদারের গলির দোকানগুলোতে বেশিরভাগই পূজোর সামগ্রী বিক্রি হয় এমন কি সেই অতি গন্ধটাও যেন এখানে পাওয়া যায় আমরা তিনজনে এলাচ দেওয়া গরম চা খাচ্ছি এমন সময় হঠাৎ চেনা গলায় প্রশ্ন এলো উপাধ্যায় ছোট কুমার পবনদেও সিং এখনো তার হাতে ক্যামেরা अब सोचिए यहाँ पे इतने सारे साधु है मित्रा उन्हें कैसे ढूंढूंगा उनको बट एक बेपार संबंध है উপাধ্যায় নাম করে আমরা চা শেষ করে উঠে কয়েক পা এগিয়েছি এমন সময় আরেকটা চেনা কণ্ঠে বাংলায় একটা প্রশ্ন এলো এই যে কেমন আচ্ছা কিনা বলুন আমাদের ট্রেনের আলাপি মাখন ঘোর এখনো কাটেনি হাজ হলো। হয়নি বলেই তো এখানে এলাম একজনে সন্ধান করে বেড়াচ্ছি আগে ছিলেন হরিদ্বারে সেখানে গিয়ে শুনি তিনি চলে গেছেন রুদ্রপ্রয়াগ আবার রুদ্রপ্রয়াগে গিয়ে শুনি কেদারনাথ কার কথা বলছেন বলুন তো ভবানী উপাধ্যায় বলে এক ভদ্রলোক ভবানী আলসা শাড়ি দিছিল এক বড়িতে তারপর হরিদ্বার ছাড়ার কিছুদিন আগেও আমার সঙ্গে দেখা করেছে একটা বৈরাগ্য লক্ষ্য করেছিলাম ওর মধ্যে বললে রুদ্র যাবে আমি বললাম বাসরুট হয়ে গো। তুমি রুদ্রপ্রয়াগে থেকে যায় কিন্তু এখন সে এখানে সে তো বুঝলাম কিন্তু কোথায় শহরের মধ্যে তাকে পাবেন না ভাই সে এখন গুহাবাসী চোরা তাল নাম শুনেছেন যাকে এখন গান্ধী সরবর বলা হয় হ্যাঁ হ্যাঁ শুনেছি বটে হ্যাঁ ওই চোরাবাড়ি তাল থেকে নদীর উৎপত্তি পিছন দিয়ে পাথর আর মাইল তিনে যেতে হবে রদের ধারে একটা গুয়ায় বাস করে ভবানী উপাধ্যায় অংশটা তার নাম থেকে উবে গেছে এখন সে ভবানী বাবা একা থাকে আপনি আমাদের অশেষ উপকার করলেন মিস্টার মজুমদার কিন্তু তার অতীতের ইতিহাস কি এখানে কেউ জানে তা তো জানতেই পারে কারণ সে তো চিকিৎসা এখন সম্পূর্ণ ছাড়েনি এই কেদারনাথের মহন্তই তো বলেছিলেন যে ভবনে সম্প্রতি নাকি একটি ছেলের পোলিও সাজিয়ে দিয়েছে তবে আমার ধারণা সে কিছুদিনের মধ্যে আর চিকিৎসা করবে না হয়ে যাবে। একটা শেষ প্রশ্ন ভদ্র কোন দেশি তা আপনি জানেন এই এ তো তাকে কোনোদিন জিজ্ঞেস করেনি। তবে সে আমার সঙ্গে সবসময় হিন্দিতেই কথা বলেছে ভালো হিন্দি একজন বেটে ভদ্রলোক এগিয়ে এসে বললেন সিংহানিয়া ফেলুদার ভুরুটা কুঁচকে গেল আমাদের দিকে ফিরে চাপা গলায় বলল মনে হচ্ছে এই সিংহানিয়ায় এক ভদ্রলোক নিয়ে হরিদার গিয়েছিলেন সঙ্গে দেখা করতে। আমার দেওয়া যেতে পারে উপাধ্যায় যদিও চারিদিকে অনেকগুলো বরফের পাহাড়ে চুড়োতে এখনো রোদ রয়েছে তার কোনোটা সোনালি কোনোটা লাল কোনোটা আবার গোলাপি কেদার শহরের উপর অন্ধকার নেমে এসছে বিল্লা গেস্ট হাউস কেদারনাথের মন্দিরের পাশে কাজেই আমরা তিন মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম দেখে মনে হল এখানে হয়তো এটাই থাকবার সবচেয়ে ভালো জায়গা অন্তত পরিচ্ছন্নতার দিক দিয়ে তো বটেই খাবারের কথা জানি না খাবারের ব্যাপারে এমনিতেও শুনেছি এখানে আলু ছাড়া বিশেষ কিছুই পাওয়া যায় না বেটে লোকটা আমাদের আগে আগে পথ দেখিয়ে বিড়লা গেস্ট হাউসের দোতলার একটা ঘরে নিয়ে হাজির করলো। বেশ বড় ঘর চারিদিকে চারটে গদি পাতা মাথার উপর একটা ঝুলন্ত লোহার ডান্ডা থেকে বেরোনো তিনটে হুকে টিম টিম করে তিনটে বাল্ব চলছে কেদারনাথে ইলেকট্রিসিটি আছে বটে কিন্তু আলোর কোনো তেজ নেই আমরা মিনিটখানেক অপেক্ষা করতেই যিনি আমাদের আহ্বান করেছিলেন তার আবির্ভাব হল যা ভাবা যায় সেটা যখন না হয় তখন মনের অবস্থাটা আবার স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগে সিংহানিয়া নামটার সঙ্গে সিংহের মিল আছে বলে বোধ হয় ব্যক্তিত্ব সম্পন্ন কাউকে আশা করেছিলাম যিনি এলেন তার মাঝারি গড়ন মেজাজে মাঝারি গাম্ভীর্য গলা সর সরুও নয় মোটাও নয় শুধু একটা মোটা পাকানো গোফে বলা যায় কিছুটা ভারী কি আমরা তিনজনে দুটো তৃতীয় গদিতে সোজা আমাদের দিকে মুখ করে কথা হলো ইংরেজি হিন্দি মিশিয়ে সিংহানিয়া বললেন আপনারিটির সঙ্গে আমি পরিচিত আছি কিন্তু আলাপ হওয়ার সব হয়নি বিপদে না পড়লে তো আর আমার ডাক পরে না তাই আলা হওয়ার সুযোগও হয় না বলতে পারব না আপনি হরিদ্বার গিয়েছিলেন কখনো সেখানে ভবানী উপাধ্যায় বলে একজনের সঙ্গে দেখা করেছিলেন मिस्टर मिटर लोकटर रोजगार मैसेडी न কারণ গরিবদের সে উইথাউট এনি ফি চিকিৎসা করে সেই লোককে আমি পাঁচ লাখ টাকা অফার করলাম আপনি জানেন যে ওর কাছে একটা আছে। ভীষণ এককালে সেটা ট্রাভেলের মহারাজার ছিল সে তো জানি কিন্তু আমার জানার কৌতূহল হচ্ছে আপনি এই লকেটের খবরটা জানলেন কি করে মিস্টার পুরীর ছেলে দেবী শঙ্কর পুরী সে আমাকে লকেট কিনতে বলে আমরা গেলাম হরিদ্বার উপাধ্যায় রিফিউজ করলো পুরি উৎসাহ চলে গেলেন সেবা করছিলেন একজন ঘাটতি আগে সন্ন্যাসীর ওরকম একটা ওয়ার্ল্ডলি ট্রেজারের উপর এটা ভাবতে একটু অদ্ভুত লাগছে নাকি তো আমি চাই ভ্রমণের উদ্দেশ্যে তবে উপাধ্যায়ের লোকটার উপর আমার একটা শ্রদ্ধা রয়েছে তার যদি কোন অনিষ্ট হতে দেখি তাহলে কিন্তু আমি বাধা দেবেন্ট টাকা না নেন তাহলে ওর যদি কোনো কিন্তু আরো কয়েকজন এখানে রূপনারায়ণগড়ে ছোটা রাজকুমার তো আপনি জানেন একজন কিন্তু ছোটা রাজকুমার তোম করতে এসেছে জানি কিন্তু তাতে উপাধ্যায় আর বড় ভূমিকা আছে সিংহানিয়া চেহারাটা এবার একটা ইঁদুরের মতো হয়ে গেল সে হাত কারণ থাকার তো দরকার নেই ভার্গবটা উপাধ্যায় সম্বন্ধে কাগজের খোরাক হিসেবে আপনি কিন্তু এখনো আমার কথার উত্তর দেননি আমি এইটুকু বলতে পারি যে আপনার প্রস্তাব আমি উপাধ্যায়কে জানাবো তবে আমার ধারণা যে তিনি যদি লকেটটা নিজে না রাখেন তবে সেটা হয়তো অন্য কাউকে দিয়ে যেতে চাইবেন কাজী এখন কোনো পাকাপাকি কথা বলার দরকার নেই তখন অবস্থা অবস্থাবুঝে ব্যবস্থা হবে কেমন ভেরি গুড বাইরে রাত কেদার শহর ঝিমিয়ে পড়েছে বাড়ির বাতি রাস্তার বাতি দোকানের বাতি সবই যেন ধুকছে। তারই মধ্যে এক জায়গায় বেশ একটা উজ্জ্বল আলো দেখে অবাক হয়ে এগিয়ে গিয়ে দেখি ছোটকুমার কুমার একটা ব্যাটারির আলো জ্বালিয়ে কেদারের গোলির ফিল্ম তুলছে আমাদের দেখে শুটিং থামিয়ে ফেলুদাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো। আর উপাধ্যায় মিলে কি ফেলুদা উত্তর না দিয়ে একটা পাল্টা প্রশ্ন করল আপনি উঠেছেন কোথায় লোক হ্যাঁ বললো ফেলুদা আমরা এগিয়ে গেলাম আমাদের ধরমশালার দিকে লালমোহন বাবু হঠাৎ মন্তব্য করলেন ছোট কুয়ার কেমন লোক জানিনা মশাই কিন্তু সিংহিয়ার লোকটা কি করে জানলেন? আপনি যেখানে বসেছিলেন সেখান থেকে বোধ দেখতে পাননি কিন্তু আমি স্পষ্ট দেখেছি লোকটার কোটের বাবার আগে সেটা টুক করে চালু করে দিল ধড়িবাজের উপর আবার ধড়িবাজ তরো হয় জানেন তো ফেলুদাও তার পকেট থেকে মাইক্রো ক্যাসেট রেকর্ডারটা বার করে দেখিয়ে দিল আপনি কি ভাবছেন যে এটা ফেলুদার কথা শেষ হল না কারণ কাঁধে একটা ঘা খেয়ে ততক্ষণে সে মাটিতে পড়ে গেছে গলির এই অংশটা নিরিবিলি সেই সুযোগে পাশের কোনো গুলি থেকে একটা লোক আচমকা বেরিয়ে এসে এই কাণ্ডটা করেছে মুহূর্তের মধ্যে একটা তুলকালাম কাণ্ড হয়ে গেল লোকটা মেরেই পালাচ্ছিল আমি তার উপরে ঝাঁপ দিয়ে পড়ে তার কোমরটা দু হাতে জাপটে ধরে তাকে দেওয়ালে চেপে ধরলাম সেও পাল্টা চাপ দিয়ে আমাকে ঠেলে সরিয়ে পালাতে যাচ্ছিল এমন সময় লালমোহনবাবু তারা সেই লোহা লাগানো লাঠি স্পষ্ট দেখতে পাচ্ছি লোকটার মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে কিন্তু সেই অবস্থাতেই সে আবার উঠে এক দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল এদিকে फेलुदा उठे बस बोझाई जा बस कबूबर धर्मशाल प्राय पे शेष पथटुकु फेलुदा शुद्ध एक कथा बोलारे गुंडा गपाल जोरे पास बांगाली डाक्त पावा ग তার নাম অধীর সেন অধীরবাবু আবার ফেলুদাকে চিনে ফেললেন কাজে যতনা জখম তার তুলনায় শুশ্রুষাটা একটু বেশি হলো। ডান কাঁধে একটা জায়গায় কেটে গিয়েছিল সেখানে ওষুধ দিয়ে ব্যান্ডেজ দিয়ে দিলেন বললেন ফ্র্যাকচার হয়েছে কিনা সেটা তো এক্স রে না করলে বোঝা যাবে না ফেলুদা বলল ফ্র্যাকচারই হোক আর যাই হোক আমাকে বিছানায় শুয়ে রাখতে পারবেন না এটা আগে থেকেই বলে দিলাম ফিজের কথা জিজ্ঞেস করাতে ভদ্রলোক টিপ কেটে একাকার না না না কি করছেন তবে ব্যাপারটা কি জানেন তো মিস্টার মিত্তির এই নিয়ে আমার তো তিনবার হলো কেদার প্রাকৃতিক সৌন্দর্য যেমন ছিল তেমনই আছে কিন্তু ক্রমে ঢুকে পড়ছে শহরে। এইজন্য কি আমাদের যানবাহনের সুব্যবস্থা একদিকে ভালো করেন তো অন্যদিক দিয়ে খারাপ ঢুকে পড়ে এই তো দেখে আসছি জগতের নিয়ম কালীকামলির ম্যানেজার নিজের বুদ্ধি খাটিয়েই এখানকার পুলিশকে খবর দিয়েছিলেন ফেলুদা তার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথা বলল বুঝতে পারলাম যে নানান রকম নির্দেশ দেওয়া হল এবং সবই দারোগা সাহেব অতি মনোযোগের সঙ্গে শুনলেন পুলিশ চলে যাওয়ার পর সাংবাদিক মিস্টার ভার্গব এসে হাজির ওয়াড দা হেল্প হয়ে গেছে গোয়েন্দার জীবনে এত দৈনন্দিন ঘটনা মিস্টার ভার্গব এখানকারই কোনো এক গুন্ডা হয়তো পকেট মারতে চেয়েছিল কিন্তু বিশেষ সুবিধা করতে পারেনি তাহলে আপনি বলতে চাইছেন আপনার তদন্তর সঙ্গে এই ঘটনার কোনো কানেকশন নেই তদন্ত আবার কোথায় আমি তো এখানে এসেছি উপাধ্যায়ের সঙ্গে দেখা করতে ও ভালো কোথা তিনি কোথায় থাকেন সে খবর পেয়েছেন আপনি পেয়েছেন আরে না উপাধ্যায় বলে এখানে কেউ কাউকে চেনে না তাহলে ভদ্রলোক হয়তো নাম বদলেছেন তাই হবে ফেলুদা আসল ব্যাপারটা বেমালুম চেপে গেল ভার্গব কিছুটা নিরাশই যেন চলে গেলেন আগামীকাল সকাল সকাল উঠতে হবে বলে আমরা সাড়ে আটটার মধ্যে পুরী তরকারি খেয়ে নিয়ে শুয়ে পড়ার আয়োজন করতে লাগলাম এই সময় ফেলুদা যে ব্যাপারটা করল সেটা কিন্তু আমি আর বাবু মোটেই অ্যাপ্রুভ করতে পারলাম না ও বলল তোরা দুজনে শুয়ে পড় আমি একটু ঘুরে আসছি ঘুরে আসছো মানে আমি অবাক এবং কিছুটা বিরক্ত হয়ে প্রশ্ন করলাম আমি জানি ওর কাঁধে এখনও বেশ ব্যথা থেকে ঘুরে আসছো ফেলুদা একবার ছোট কুমারের সঙ্গে দেখা করা দরকার সে কি তুমি আসল শত্রু খেয়ে সেটা জানতে পারবি খুব কিন্তু ফেলুদা তুমি এখন বেরোবে আর শত্রু যদি এখনই ওঁত থাকে আমার সঙ্গে অস্ত্র আছে তোরা শুয়ে পড় আমি যখনি ফিরি কেন কালকের প্রোগ্রামে নিজের সঙ্গে কাল রাত্রি কখন ফিরেছে জানি না সেটা ওকে আর জিজ্ঞেস করলাম না কারণ ও দেখলাম সাড়ে চারটের মধ্যে রেডি হয়ে আছে আমরা দুজন দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে নেওয়ার পর তিনজন একসঙ্গে বেরিয়ে পড়লাম বাইরে এখন ফিকে ভোরের আলো রাস্তার বাতিগুলো এখনো টিম টিম করে জ্বলছে কেদারনাথের মন্দির ছাড়িয়ে খোলা জায়গায় পড়ে ফেলুদা হঠাৎ জিজ্ঞেস করলো তুই যে জি বা দাঁতের ফাঁক দিয়ে খুব জোরে শীষ দিতিস সেটা এখন পারিস আমি একটু অবাক হয়ে বললাম হ্যাঁ তা পারি বইকি আমি যখন বলবো তখন দেবি আমরা তিনজনেই সঙ্গে লোহার স্পাইক দেওয়া লাঠি এনেছিলাম তা না হলে মাঝে মাঝে এই বরফে ঢাকা পাথুরে পথ দিয়ে হাঁটা অসম্ভব হতো গোড়াতেই মন্দাকিনীর ওপর দিয়ে একটা তক্তা ফেলা সেতু পার হতে হয়েছে আমাদের নদী এখানে সরু নালার মতো তিনদিকে ঘিরে যে সব তুষার শৃঙ্গ রয়েছে তার কোনোটার নাম এখনো জানা হয়নি তাদের মধ্যে যেগুলো সবচেয়ে উঁচু তার চূড়োয় গোলাপি আভা লক্ষ্য করা যাচ্ছে শীত প্রচন্ড আর তারই মধ্যে কাপা গলায় বাবু হঠাৎ প্রশ্ন করলেন আমার আপনি হাতের লাঠিটা প্রয়োজনে পাগলা জগাইয়ের মতো মাথার উপরে ঘোরাবেন তাতে আপনার বিরত্ব আর ব্যারাম দুটোই একসঙ্গে প্রমাণ হবে আরো আধ ঘন্টা চলার পর দেখতে পেলাম দূরে একটা ছাই রঙের মসৃণ সমতল প্রান্তর রয়েছে চারিদিকের পাথরের মধ্যে সেটাই যে তাল বা সরবর সেটা বুঝতে অসুবিধা না। চোরাবাল ফেলুদা দিকে ঘাড় ফিরিয়ে জিজ্ঞেস করলাম ফেলুদা ওটাই কি ফেলুদা ঘাড় নাড়িয়ে বুঝিয়ে দিল হ্যাঁ রদের পশ্চিম ধারে একটা পাথরের ঢিবি রয়েছে সেটার মধ্যে অনায় আসে একটা গুহা থাকতে পারে পুরো ব্যাপারটা এখনো আমাদের থেকে অন্তত আড়াইশো গজ দূরে আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানে জমিতে আলগা পাথর ছাড়াও বেশ বড় বড় শিলাখণ্ড রয়েছে তাছাড়া বরফ জমে রয়েছে চতুর্দিকে কিছুক্ষণ থেকে লক্ষ্য করছি যে ফেলুদা দৃষ্টি এদিক ওদিক ঘুরছে ও যেন কিছু একটা খুঁজছে এবার দৃষ্টিটা এক জায়গায় স্থির হলো। তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম আমাদের ডান দিকে একটা পাথরের আড়াল থেকে বেরিয়ে আছে একটা ক্যামেরা ট্রাইপড। প্রায় বেরিয়েছে আমরা তার পেছনে পাথরটা পেরোতেই দেখা গেল ছোটকুমার পবন দেও ক্যামেরায় চোখ লাগিয়ে দাঁড়িয়ে আছে লেন্সটা দেখেই বোঝা যাচ্ছে সেটা টেলিফোটো অর্থাৎ छोटकुमारोख लागल लेकर जलता स्थिर आकाशे आबजा गोलापी रंग प्रतिफलित हो बा कैमेरा घूरिए देखा गुहा পাথরের ফাঁকে গোঁজা একটা গৈরিক পতাকা রয়েছে গুহাটার ঠিক পাশে আমাদের চারপাশের যে শৃঙ্গগুলো সবচেয়ে উঁচু তাতে এখনই গোলাপি রোদ লেগেছে আকাশের লাল রং দেখে মনে হচ্ছে সূর্যটা উখান দিয়েই উঠবে মিনিট খানেকের মধ্যেই পুবের পাহাড়ের চূড়োর পেছন দিয়ে চোখ ঝলসানো সূর্যটা উকি দিতেই গান্ধী সরোবরটা রোদে হয়ে গেল সেই সঙ্গে লক্ষ্য করলাম গুহার গায়ে রোদ পড়েছে আর এক আশ্চর্য প্রাকৃতিক পরিবেশে এক আশ্চর্য নাটক হচ্ছে এইভাবে এক সন্ন্যাসী গুহা থেকে তার দৃষ্টি সোজা পূর দিকে যেন নতুন ওঠা সূর্যকে স্বাগত জানাচ্ছেন ফিস ফিস করে আদেশ দিল ফেলুদা শুটকার রাও বললেন ছোট কুমার আমরা তিনজন দ্রুত এগিয়ে গেলাম গুহার দিকে এ পাথর ও পাথরের আড়াল দিয়ে আলো পড়ছে কিন্তু কোন শব্দ নেই প্রকৃতি যেন রুদ্ধশ্বাসে কোন একটা বিশেষ ঘটনার জন্য অপেক্ষা করছে এবার গুহা সন্ন্যাসী পতাকা সব স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা উত্তর মুখে এগিয়ে চলেছি সন্ন্যাসী আমাদের দিকে পাশ করে পূব দিকে চেয়ে আছেন তার গেরুয়া বসনের উপর একটা খয়রী রঙের চাদর এবার একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম গুহার পূব দিকের পাথরের ঢিবির গায়ে একটা আলো নড়াচড়া করছে সেটা যে কোনো ধাতব জিনিস থেকে প্রতিফলিত তাতে কোনো সন্দেহ নেই এবার গুহার ঢিবির পেছন দিয়ে एक लो। लोक बैरिएल तरह कलर टा तो तक बोझा जा रोदक रिभल छाड़ा कि सन्यासी एक सामने दिखे चेन सूर्य आलो पड़े तरह मुखे फेलुदा ए चापा गलाय बल আমি এগোচ্ছি তোরাই পাথরের আড়াল থেকে দেখ রিভলভারের আওয়াজ শুনলেই তোর সেই শীষটা দিবি ভেলুদা নিঃশব্দ এগিয়ে গেল গুহাটার দিকে খানিক দূর গিয়ে সে একটা পাথরের পাশে এমনভাবে দাঁড়ালো যাতে সমস্ত ঘটনাটা দেখতে পায় আমরা আছি তার বিশ গজ পেছনে কিন্তু আমরা নাটকের সব চরিত্রকে দেখতে পাচ্ছি ভেলুদার পকেট থেকেও এবার রিভলভার বেরিয়ে এলো সন্ন্যাসী তার দৃষ্টি ঘুরিয়েছেন বাঁ অর্থাৎ ওভারকোটে মুখ ঢাকা লোকটার দিকে পর এই অপার্থীবন ওই শব্দ চুরমার করে একটা রিভলভারের শব্দের সঙ্গে সঙ্গে ওভারকোট পরা লোকটা বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি বরফের ওপর বসে পড়ল। আর তার হাতে রিভলভারটাও ছিটকে গিয়ে পড়ল বরফের ওপর সঙ্গে সঙ্গে আমার মনে পড়লো ফেলুদার নির্দেশ শীষের শব্দ হওয়া মাত্র এ পাথর সে পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো তোরা আমরা দুজনে দৌড়ে এগিয়ে গেলাম দিকে এক মিনিটের মধ্যে সাধুর গুহার সামনে সৌমূর্তি গেরুয়াধারী সন্ন্যাসী অনুধাবন করতে পারেননি আমাদের সকলের দিকে ঘুরে ঘুরে অবাক হয়ে দেখছে আর যিনি মাটিতে বসে আছেন তার কবজি এবারে তো তার মুখ দেখা যাচ্ছে সে কি সাংবাদিক ভিকের মতো আশ্চর্য রকম চেনা চেনা হয়ে গেল যখন ফেলুদা নিজেই গিয়ে এক টানে মাথার টুপিটা খুলে ফেললো আশ্চর্য জিনিস রে শুধু যে কানের মতো তা নয় দেখে তার মানে কি দাঁড়ালি এবার আমাদের সকলের দৃষ্টি গেল সন্ন্যাসের দিকে তার এখনো কেমন যেন মূ্য ভাব हिंदी तो बोल ले दिल की आवाज से दिल घबरा जाता है वहां पर चाहता हूँ अगर आपको एतराज ना हो आपके पास जो थैली है उसे निकाल देंगे हम आपके दोस्त हैं ये तो शायद आप समझ चुके होंगे वो थैली आपके गुफा के अंदर ही है ना और कहां रख सकते हैं हम सिर्फ वही तो है हमारी संपत्ति একজন কনস্টেবল গিয়ে গুহার ভেতর থেকে একটা লাল থলি বার করে নিয়ে এল সেটা খুলতে প্রথমে বেরোলো একটা পাকানো কাগজ এটা রাজা চন্দ্রদেও সিং এর শিলমোহর সমেত ভবানী উপাধ্যায়কের লকেট দানের স্বীকৃতি তারপর বেরোল আরেকটা ছোট থলি থেকে সেই বিখ্যাত সোনার লকেট বালগোপাল যার অপরূপ সৌন্দর্য এই পরিবেশে এই সকালের রোদে আরও শতগুণ বেড়ে গেছে एई बार मुख तार बेस्ट खुल्लो अब आपका असली परिचय देंगे तो हमें बड़ी सुविधा होगी हमारा असली परिछे? आगे है निश्चय दिखे अब क्या बुझा ना গরী অক্ষরে হিন্দিতে এবার আরেকটা প্রশ্নের জবাব দেবেন কি সত্যি আপনার পদবি আর ভবানী কি সত্যি আপনার নাম আপনি কি বলছেন আমি উপাধ্যায় কি গঙ্গোপাধ্যায়ের অংশ নয় আর ভবানী কি দুর্গা আর একটা নাম নয় আমি যদি বলি আপনারোহন মিথ্যে মোহন গঙ্গোপাধ্যায় অবাক হয়ে চাইলেন লালমোহনবাবুর দিকে বাবু গিয়ে দুর্গামোহনকে ঢিপ করে প্রণাম করায় সাধু বাবা তার ভাইপোকে বুকে জড়িয়ে ধরে বললেন আমার বুকে আ তাহলে তো আমার সমস্যার সমাধান হয়ে গেল ওই প্রাপ্য আমার কাছে এক বিরাট তা তো বটি আমাকে দিলে আমি একটা ব্যাংকের ভল্টে রেখে দিতে পারি আপনি তো জানেন না ছোট কাকা আজকাল আমি ওই ছোটদের উপন্যাস লিখে বেশ টু পাইস করছি তবে রুচির ব্যাপার তো কিছু বলা যায় না একদিন হয়তো তবু একটা নিজে ছেলে লকেটটা হাত করা তাল করছে জেনে উমাশঙ্করকে বাধ্য হয়ে ফেলুদাকে টেলিগ্রাম ও চিঠি পাঠাতে হয়েছিল বাপকে হাতের মুঠর মধ্যে ধরে রাখার ক্ষমতা দেবী শঙ্করের নিশ্চয়ই আছে দুর্গামোহন খুন হলে লকেট বেহাত হয়ে যেত এটাও ঠিক কিন্তু বাঁচিয়ে দিয়েছিল ওই আটকা পড়ে গিয়েছিলেন রুদ্রপ্রয়াগে সিংহানিয়া যে এসেছিল কেদারে সে একেবারে নিজের গরজে লকেটটা কেনার জন্য দেবীশঙ্করই লোক লাগিয়ে ফেলুদার দিকে পাথর গড়িয়ে দিয়েছিল সেই আবার কেদারে রাত্রির বেলা গুন্ডা লাগিয়ে ফেলুদাকে জখম করার চেষ্টা করেছিল ছোটকুমার পবন দেও সিং অবশ্য তার ক্যামেরা দিয়ে পুরো ঘটনাটাই টেলিফোটো লেন্সের জোরে বেশ কাছ থেকেই তুলে রেখেছিল দেবীশঙ্কর যে রিভলভার বার করে দুর্গামোহনের দিকে তাক করেছিল সেটা স্পষ্ট বোঝা যাবার কথা আপাতত ছোট কুমারের আর ফিল্ম নেই কিন্তু দিল্লি থেকে স্টক এলে পরে দুর্গামোহনের একটা সাক্ষাৎকার নেবার ইচ্ছা প্রকাশ করল দুর্গামোহন আপত্তি করলেন না বরং বললেন একজন রাজার আশ্চর্য দরাজ মনের কথাটা বিশ্বের লোকের কাছে গোপন থাকে কেন আমি টেলিভিশন ক্যামেরায় নিশ্চয়ই বলবো আমার পবন দেও লালমোহনবাবুর দিকে ফিরে বললেন আপকে ঘর যাকে লকেটটার ছবি তুলতে পারি জটায়ু তার সবচেয়ে বেশি সাহেবী উচ্চারণে বললেন ইউ আর মোস্ট ওয়েলকাম শুনছিলেন নাইনটি এইট পয়েন্ট থ্রি মিচির বিশেষ নিবেদন ফেলুদার রহস্য এবারনাথে রচনা সত্যজিৎ রায় ফেলুদার ভূমিকায় শ্রী সব্যসাচী চক্রবর্তী গল্প পাঠে ও তপসের চরিত্রে সমক জটায়ুর ভূমিকায় জগন্নাথ বসু মাখনলাল মজুমদার ও ভবানী উপাধ্যায় শ্রী পরান বন্দ্যোপাধ্যায় उमाशंकर पूरी सिंघानिया गल्पर सूत्रधार कान्ति भाई पंडित मिस्टर गिरधारी और डातर अधीर सें दीप सांबा भार्गव पुष्पल छोटकुमार पवनदेव जनैको मैनेजर ड्राइवर जोगिंदर और जनैक ऐलर भूमिकाय अग्नि समबेत कण्ठे सुप्रिय दीपान्विता अलतमास मोहर गी ओत्री दीप लाजवंत रिचार्ड शब्द ग्रहण आबह संगीत परिचालन अग्नि फलुदा थीम सत्यजित रतन फेलुदा थीम श्री सन्दीप रोशल मीडिया पब्लिसिटी डिजाइन ओत्री अलतमास और गधुली 98.3 এইট পয়েন্ট তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায় শ্রী সব্যসাচী চক্রবর্তী ও শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়কে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য আর সেই সঙ্গে আপনাকে বারবার ফেলুদার আবদার জানানোর জন্য শেষ হল নাইনটি এইট বিশেষ নিবেদন সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার রহস্য অ্যাডভেঞ্চার এবার কাণ্ড केदारनाथ है